খৌড় তিন শূন্য শূন্য শূন্য আট দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান <تصفيق> متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعطى <متصفيق> السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله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 আবারও আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি তাই ওরবুল আলামিন এমন নিয়ামত দান করেছেন বলে তার সুক্রিয়া আদায় করি ওর আলমিনের সুক্রিয়া আদায় করলে তিনি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন তিনি বলেছেন আমরা সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে আছেন সে জন্যে আপনাদেরকেও মুবারকবাদ জানাই মরবুল আলমিন আপনাদেরকেও এই কথাগুলো আরও বেশি বেশি শোনার তৌফিক আনায়ত করেন এবং আমল করার তৌফিক আনায়াত করেন আমিন কেউ বন্ধুগণ সুরাত যে আয়াত আমি তেলাওয়াত করেছি আমার শুরুতেই সেই আয়াত প্রসঙ্গে আমরা আলোচনা চালাচ্ছিলাম অনেক দিন থেকেই অনেকগুলো পর্ব এই বিষয়ে হয়েছে সেই আয়াতের মূল কথা আবারও আপনাদেরকে আজকের আলোচনার সাথে মিলিয়ে নেওয়ার জন্য সেই পিছনের কথাগুলো আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি সেই আয়াতের রব্বুল আলেমিন মুসলমানদের উদ্দেশ্যে মৌমিনদের উদ্দেশ্যে একটা প্রস্তাব রেখেছেন ও আমার মুমিনরা মুমিন বান্দারা যারা আমার উপর বিশ্বাস রেখেছ তাদের উদ্দেশ্যে আলামিন বলছেন যেহেতু তোমরা আখেরাতে বিশ্বাস করো কাজে জান্না তো বিশ্বাস করো জান্নাতেরই একটা গুরুত্বপূর্ণ অংশ সেই অংশের ব্যাপারে সেই অধ্যায়ের ব্যাপারে রবুল আলমিন আমাকে বলছেন সেই জান্নাতের খবর তো তুমি তোমার নবীর মাধ্যমে পেয়েছ কত বড় নিয়ামত সেটা যার সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মালা আইনুন র ولا اذن سمعت ولا خطر على قلبي بشر جه جنت اتو مهان نعمات شكاني رب العالمين ركتن اتو برو نعمات اتو تموتكار نعمات جه خان شمبرك رب العالمين بولتن ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزولا من غفور الرحيم رب العالمين بولتن دنيا يتم جايد شتائي كرتبارونا دنيا يتم اكيشي مبادة توم اكيونيك بادة অনেক কষ্ট ডিঙ্গিয়ে একটা স্বার্থ উদ্ধার করতে হয় কখনো করতে পারো কখনো পারো না আল্লাহর ইচ্ছা থাকলে পারো আল্লাহ তালা জাননাতে তোমাকে ছেড়ে দিবেন ফিহা, তুমি সেখানে খেতে পারবা ফিহা, মে তদাউন যা তুমি চাইবা রব আলমিন তোমাকে তাই দিবে এবং এটা এমন মনে করো না যে রব্বুল আলমিন তোমাকে অসম্মানজনক ভাবে দিবেন যে না জান্নাতে তুমি আল্লাহ সুবহান তালার পক্ষে মেহমান মেহমানের জন্য রব্বুল আলমিনের হাদিয়া এটা গফুর, যিনি তোমার সমস্ত অপরাধের কথা ভুলে গিয়ে তোমার উপর দয়া করেছেন তোমাকে মাফ করার যে ওসিলা লাগে যেটা তোবা সে তহবা করার সুযোগ দিয়েছেন রহমত করার মাধ্যমে তিনি রহমত করার মাধ্যমে তোমাকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন তিনি রহমতের মাধ্যমে তোমাকে দিনই আমল করার তৌফিক দিয়েছেন যার কারণে তুমি দুনিয়ায় বসে জান্নাত কেনার মতো যোগ্যতা অর্জন করেছ আমাদেরকে এই জান্নাতের পাশাপাশি জান্নাতে আমরা যে পথে যাব আমরা যেন অন্য কোনো পথ অন্য কোনো রাস্তা অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করি সেজন্য আমাদেরকে সতর্ক থাকার জন্যে অন্য একটা বিষয়ের সাথে আমরা জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে জাহান নামের প্রসঙ্গ জাহান্নামের প্রসঙ্গ বলতে গেলে আমরা অনেক কথাই আমরা এর আগে বলেছি যে জাহান নামে আমি কিভাবে চলে যাব কোন পথে চলে যাব। জাহান নামে গেলে আমার কি হবে জাহান নাম থেকে বড়রা কিভাবে আতঙ্ক প্রকাশ করেছেন সাহবায়ে কাম কিভাবে আতঙ্ক প্রকাশ করেছেন হজতে মৃত্যুর আগে কি করেছিলেন নিজের শরীরকে নিজের গালকে মাটির সাথে কিভাবে তিনি ঘষতে ছিলেন আর বলছিলেন ওয়াইয়া ওমর আল্লাহ তাল আজফ তোমার জন্য নিশ্চিত তুমি ধ্বংস হওয়া নিশ্চিত তোমার জন্য অভিশাপ নিশ্চিত কঠিন শাস্তি নিশ্চিত ইল্লাম রব তোমাকে ফাতেমা রদিউল্লাহা সম্পর্কে আমরা শুনেছি যাকে রসুল বলেছিলেন ইয়াহ ফাতেমা তাবিন তাম্মি মিনান ও ফাতেমা নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আমি কিন্তু কিছুই করতে পারবো না এমন এমন বিষয়গুলো কারণ কখন কোন আমি একশোবার প্রতিদিন ইস্তেফার করি প্রিয় বন্ধুগণ কিসের কারণে এই তারা জানেন আখেরাত সম্পর্কে রসুল বলেছেন আমি জাহান নামের যে দৃশ্য দেখেছি তোমরা যদি এটা বুঝতা জানতা দেখতা তোমাদের মুখের থেকে হাসিই। চিরকালের জন্যে স্থায়ী চলে যেত এমন কঠিন দৃশ্য রসুল করিম সাল্লাম দেখে এসেছেন এমন কঠিন দৃশ্যায়ন আল্লাহরিমের মধ্যে পড়েছেন সেগুলো আমরা বলেছি প্রিয় বন্ধুগণ আমাদের জন্য জান্নার থেকে বঞ্চিত হওয়ার সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে মৃত্যুর আগের মুহূর্ত এটা একটা কঠিন মুহূর্ত কারণ এই কঠিন মুহূর্তে মানুষ দুই রকম অবস্থায় পড়বে হাদিসের কথা এক হচ্ছে জাহান্নামি যদি হয় এক রকম অবস্থায় পড়বে আর জান্নাতি যদি হয় এক রকম অবস্থায় পড়বে একজন মানুষ যদি নিয়মিত দুইটা আমল করে মিসওয়াকের আমল এবং তেকবীর উলার সাথে নামাজ আদায় জামাতের সাথে নামাজ আদায় করে মেয়েরা ঘরে পড়লেও এর মধ্যে চলে আসবে ঘরেই পড়বে তারা বেশিরভাগ যেহেতু রসুল বলেছেন তো এই দুই শ্রেণীর মানুষকে অরব্বুল আলমীর মৃত্যুর আগে একটা পুরস্কার দিবেন সেটা হচ্ছে যে শয়তান তার কাছে ভিড়তে পারবে না ফেরস তারা তাকে চারোদিক থেকে ঘিরে রাখবে এবং শয়তানকে তারা তাড়িয়ে দিবে এবং তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে এবং তার সামনে ক্যালিমার তালকিন করবে তারা ক্যালিমা পড়তে থাকবে এটা শুনে শুনে সেও ক্যালিমা পড়বে এমন সৌভাগ্য অর্জন করার জন্য দুইটা আমলের কথা আল্লাহ রসুল বলেছেন একটা হচ্ছে মিসওয়াকের আমল আর একটা হচ্ছে তকবির উলের সাথে নামাজের আমল প্রিয় বন্ধুগণ যদি এই সৌভাগ্যবান ব্যক্তি হওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো কোনো কথাই নাই কারণ এক সুন্দর চমৎকার জান্নাতি পরিবেশে সে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেবে আদি আসছে আল্লাহ সুবাহ হুকুমে যখন জান্নাতের ফেরিস্তারা তাকে সুসংবাদ দিতে আসবেন তাকে এগিয়ে নিতে আসবেন আল্লাহর কাছে মৃতুর ফেরিস্তা যখন আসবেন তার চারোপাশে যখন অন্যান্য ফেরিস্তারা থাকবেন তখন দূর থেকে দেখা যাবে তিনি আসতেছেন আসতে আসতে কাছে যখন আসবেন তখন তাকে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম শুনিয়ে দেওয়া হবে কোরআন করিমের মধ্যে রব্বুল আলমিন সেটা বলেছেন فادخلي في عبادي ودخلي جنتي رب العالمين بපක්ඛතේ কই নফস কে বলা হবে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ মুতমাইন্ন নফস মুতমাইন্ন নফস মানে যে নফস আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই মুতমাইন্ন নফস মানে যে নফস আল্লাহর হুকুম মানার আল্লাহ ওই নবস কে ডাকবেন তুমি চলে আসো চলে আসো আল্লাহ ডাকবেন কত মধুর ডাক রবুল আলমিনের পক্ষ থেকে আমাদের দোয়া থাকবে আল্লাহর কাছে প্রার্থনা থাকবে সব সময় এটা আল্লাহ মৃত্যুর আগে আপনার সেই চমৎকার সেই ডাক শোনার জন্য আমাদেরকে কিছু করতে তো হবে সেই সম্পর্কে আমরা কথা বলবো ডাকতে থাকবেন যেই রবের উপর তুমি রাজি ছিলা সেই রবের পক্ষ থেকে আজকে সন্তুষ্টির ঘোষণা আসছে তুমি দুনিয়ায় রবের সিদ্ধান্তে রাজি ছিলা সন্তুষ্ট ছিলা খুশি মনে রবের হুকুমগুলো তুমি পালন করেছ আজকে রবও তোমাকে তার সন্তুষ্টির খবর দিচ্ছেন তোমার উপরও আল্লাহ তন্তুষ্ট এইভাবেই রব তাকে ডাকতে আল্লাহ যাদেরকে বান্দা বলে কবুল করেছেন একজন বান্দার জন্যে এর চেয়ে চমৎকার আর মুবারক ডাক কিছু হতে পারে না যে রবুল আলমিন তাকে বলে স্বীকার করেছেন রব্বুল আলামিন বলছেন যে আমার সেই বান্দাদের মধ্যে তুমিও ঢুকে যাও অদহুলি জন্নতি এবং আমার জান্নাতের মধ্যে চলে যাও এইভাবে আল্লাহ সুহান ও তালা ওই বান্দাকে ডাকতে থাকবেন কিন্তু ওই বান্দা এতদিন থেকে ওই শরীরের সাথে নফ্সের একটা সম্পর্ক তো আছে কতদিন থেকে সম্পর্ক সে মায়ের প্যাট থেকে মায়ের সাথে আমাদের সম্পর্ক মায়ের প্যাট থেকে। কিন্তু কখনও কখনো মা থেকে বিচ্ছিন্ন হই কখনো কখনো স্কুলে যাই কখনো কখনও মাদ্রাসায় যাই ইউনিভার্সিটিতে যাই চাকরিতে যাই বিদেশে যাই কত সময় আর মার কাছে থাকি কিন্তু একটু লক্ষ্য করেছেন এই মা থেকে বিচ্ছিন্ন যদি কাউকে বলা হয় যে তুমি মা থেকে চিরজীবনের জন্য বিচ্ছিন্ন তোমাকে করে দেওয়া হবে কেউ কি রাজি থাকব। নিশ্চয়ই না মন থেকে এটা আমরা মেনে নিব না নফস মায়ের চেয়েও বেশি ওই শরীরের সাথে ছিল কারণ কখনো কোনো মুহূর্তে এক মুহূর্তের জন্য ও নফস তার শরীর থেকে তো আলাদা হয়নি সেই নফসের সাথে শরীরে একটা গভীর মমতার সম্পর্ক এই সম্পর্কের কারণে নফস আল্লাহর এই ডাকে বের হতে চাইবেন না সে ভেতরে বসে থাকবে তখন ফেরেস্তারা তাকে উৎসাহ দিতে থাকবে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল-জাসাদি-ত-তাইব। اخرজি ইলা রূহিন ওয়া রাইহান। আর রব্বি গায়রি গদ্ববান সুবহানাল্লাহ। ফেরেস্তারা এরকম তাকে সুসংবাদ দিতে থাকবেন। তাকে উৎসাহমূলক কথাগুলো শোনাতে থাকবেন। বলবেন ওগো পবিত্র নফস যে এতদিন পর্যন্ত পবিত্র শরীরের মধ্যে অবস্থান করছিল। একজন মানুষের নফস যখন পবিত্র বহু আল্লাহওয়ালার কবর দেখা গেছে শত বছর পরেও সেই অক্ষত কবর সুন্দর পবিত্র শরীরের মধ্যেই তো ছিল এখন আল্লাহর দিকে চলে আস এমন জায়গায় চলে যাও যে জায়গায় গেলে আল্লাহর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না এইভাবে ফেরেস্তারা তাকে ডাকতে থাকেন চলে আসার জন্যে তখন সে আর দুনিয়ায় থাকার ইচ্ছা তার কোনোভাবেই থাকবে না সে পাগল হয়ে যাবে দুনিয়া থেকে কখন সে চলে যাবে এটা হচ্ছে একজন জাহ্নাতি মানুষের কবরে যাওয়ার এই যে অবস্থাটা রসুরে করিম সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন কিন্তু একজন জাহান্নামির অবস্থা কি হবে জাহান্নামির অবস্থা যাই হোক কঠিন শাস্তির অবস্থায় হবে সেটা সে জাহান্নামে যাওয়ার আগে কবরে যাওয়ার আগেই অনেক আজাবকে দেখে ফেলবে দেখার পর সে অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে সেটা আমার বলার উদ্দেশ্য নয় আল্লাহ যদি তৌফিক দেন সে বিষয়ে অন্য কোন এক পর্বে দিন বলবো ইনশাআল্লাহ আজকে এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূল যে আলোচনা যে জান্নাতে যাওয়ার জন্য কিছু বাধা আমার সামনে আসবে সেই চূড়ান্ত বাধাটা সেটা হচ্ছে আমার মৃত্যুর আগমুহূর্তে প্রিয় বন্ধুগণ মৃত্যুর আগমুহূর্তে একজন মানুষ শয়তানের পক্ষ থেকে সবচেয়ে বড় মারাত্মক এবং সবচেয়ে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হবে অস্বাসের সম্মুখীন হবে সড়জনত্রে সম্মুখীন হবে সেই বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পরেই আপনাদের সাথে আবার আলোচনা করব ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله تعالى وبركاته متعبب لا ينتهي The students of Islamic International School, السلام عليكم ورحمة الله وبركاته الملك القدر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 রাত সাড়ে টায় বাংলাদেশে ও সন্ধ্যা টায় ভারতে পিস টিভি বাংলায় समय भलो व्यवहार दुनिया भी दायित्व पालन कर বাংলাদেশে ও রাত আটটায় ভারতে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 জায়ন ডাকির দেখুন না বাংলা সাড়ে সাতটা ভারতটি বাংলা দি দিফ ইসলাম বীং টু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 সারা আলাইকুম আমার পেছনে লেগেছিলাম ষড়যন্ত্রে লিপ্ত ছিল কারণ সে তো আল্লাহর কাছে সে ওয়াদা করেই আসছে আল্লাহর কাছ থেকে সে সুযোগ নিয়ে আসছে সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আনজির নীলা আসুন কেমত পর্যন্ত আপনি আমাকে সে সুযোগটা দেন রবা আলমিন তাকে সে সুযোগ দিয়েছেন আবার নিজের আপন বান্দাদেরকে রক্ষা করার ঘোষণা ঘোষণাও রবীন্দ্রিয় বন্ধুগণ শয়তান কিন্তু আমার পিস ছাড়বে না কখনোই না সে সাময়িক দূরে সরে যায় কিন্তু অপেক্ষায় থাকে কখন বান্দা আল্লাহকে একটু ভুলে গেল কিনা তখনই সে হামলা করে অনেক মধ্যে প্রসঙ্গ আসছে আল্লাহর ভয় থেকে মানুষকে যখন সে দূরে সরাইয়ে দেয় মানুষকে যখন ভুলাইয়া দেয় আল্লাহর স্মরণকে তখনই মানুষের উপর সে হামলাটা করে সে অপেক্ষায় থাকে দূর থেকে থাকে যেমন থেকে থাকে কখন এই বান্দা আল্লাহ বিমুখ হবে একটু আল্লাহকে ভুলে যাবে তখনই সে যায় হামলা করবে এইভাবে অপেক্ষায় থাকে তার চূড়ান্ত হামলা আল্লাহ যদি তৌফিক এনায়ত করেন আমাদেরকে ইনশা আল্লাহ তয়তান সম্পর্কেও আমরা আলোচনা করব আমাদের অন্য কোন অনুষ্ঠানে অন্য কোনো প্রোগ্রামে প্রিয় বন্ধুগণ যে কথাটা বলা আমাদের উদ্দেশ্য যেটা সবচেয়ে একজন মানুষের জন্য মৃত্যুর আগের মুহূর্তটা শয়তান সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটা তখনই করবে কখন কি করবে শান ওই মৃত পথযাত্রীর সামনে এসে বসবে এইভাবেই একজন নেককার বান্দার সামনে একজন মোমিনের সামনে ইমানদারের সামনে সে চলে আসবে বেইমানের জন্য তার এই প্রয়াসের কোনো দরকার নাই বেইমান তো বেঈমান হয়েই কবরে যাচ্ছে ইমান হারা হয়েই তো কবরে যাচ্ছে সে তো সরাসরি জাহার নামে চলেই যাবে সে ওই ইমানদারের জন্য কালিমা পর্নে ওয়ালাদের জন্যেই তার এই ব্যবস্থা চূড়ান্ত হামলা এটা কালিমা ওয়ালাদের জন্য কিন্তু বুঝতে হবে এটা অন্য কারো জন্য না কারণ সে চাবে না একজন মানুষ কালিমায় বিশ্বাস করে কবরে যাক এটা তার চূড়ান্ত লক্ষ্য কারণ সে ওখান থেকেই যখন সে বিতাড়িত হয়েছে ওখান থেকেই সে ও আদা করে আসছে যে আমাকে বেঈমান বানিয়ে সে জাহান নামে পৌঁছায় দিবে এই মিশন নিয়ে এসে কাজ করছে ইনশা আল্লাহ শয়তানের সে মিশন আমরা পুরা করতে দিবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অস্ত্র দিয়েছেন শয়তান আমাদের যত বড় দুশ্মনী হোক তার চেয়ে বড় অস্ত্র আমাদেরকে দিয়েছেন সেই অস্ত্র দিয়ে আমরা হামলা করব। পাল্টা আক্রমণ করব সে অস্ত্র হচ্ছে অর্বুল আলমিনের কাছে পানা চাবো আউজ্লাহ রাজিম পাল্লা আপনার কাছে পানা চাই এই শৈতান থেকে আসতে না রবাহ আলমী আমাকে সে অস্ত্র দিয়ে দিয়েছেন মোমিনদের জন্য এটা বিশাল পুরস্কার প্রিয় বন্ধুগণ যে কথাটা বলছিলাম যে আমরা সবাই জান্নাত পেতে চাই জান্নাত কোন পথে সে পথের বাধাগুলো আমাদেরকে ডিঙ্গাতে হবে ওই পথের কাটাগুলো গুলো আমাদেরকে জান্নাতের পথকে মসৃহীন করতে হবে তবে এই মৃত্যুর পর আমরা সেই জান্নাতের দখল আমরা বুঝে নি বইশ আল্লাহ ওই মৃত্যুর আগমুহূর্তে শয়তান তার শিউরের পাশে এসে বসে বসে তার কানে কানে বলে এইভাবে ওই মৃত পথযাত্রী মৃত্যু পথে যিনি আছেন তাকে পররোচনা দিতে থাকে তাকে থাকে প্রিয় বন্ধুগণ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন একজন অত্যন্ত সময় এই ভয়ঙ্কর মুহূর্তে আলমিনেফাজের কিছু কাজ আছে আমাদের শয়তানের এই কঠিন আক্রমণ থেকে মারাত্মক আক্রমণ থেকে এবং চূড়ান্ত আক্রমণ থেকে বাঁচার জন্যে আমাদেরকে কিছু কাজ করতে হবে সেই কাজ কোনটা সেই মুহূর্তে ওরব্বুল আলমিন কিছু বান্দাকে বাঁচাবেন رب العالمين قالوا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزلوا عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون رب العالمين قالوا إن الذين قالوا ربنا الله جارة دنیا يبوش شكار كوري لأما رب تو الله سبحانه وتعالى جني الله الله كي رب ولي جارة شكار كوري يبوش تا বাস্তবায়ন করেছে আল্লাহর সমস্ত হুকুমকে যারা মাথা পেতে নিয়েছে দুনিয়ায় বসে। বসেকামু এবং ইস্তেকামাত ছিল ওই রাস্তার উপর প্রতিষ্ঠিত ছিল কোনো বাধা তাদেরকে কোনো আক্রমণ তাদেরকে কোনো শক্তি তাদেরকে সেই রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই যখনই কোনো বিপদ এসেছে পূর্বেকার উম্মত সম্পর্কে আল্লাহ সুবহানহ তালা বলেছেন মেসেদ হুমুল তারা অনেক কঠিন সমস্যার মুখোমুখি হয়েছে আক্রান্ত হয়েছে এই উম্মতের সম্পর্কে এই সাহাবায় এক্রাম সম্পর্কে আল্লাহ সুবাহ আরো কঠিন ভাষায় বলেছেন শিকার তারা হয়েছে এই সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন বন্ধুগণ এটার নামই হচ্ছে ইস্তেকাম এটার নামই হচ্ছে দৃঢ়তা যে উপর যত বিপদী আসুক আল্লাহর হুকুম থেকে আমি বিচ্যুত হব না যত প্ররোচনায় আসুক আল্লাহর হুকুম থেকে আমি বিচ্যুত হব না যত লোভ লালসা আমার সামনে দিয়ে ঘুরুক আল্লাহর হুকুম থেকে আমি বিচ্যুত হব না যত ক্ষমতার লোভ হোক আল্লাহর হুকুম থেকে আমি বিচ্যুত হব না আমার আপনজনের ভালোবাসা আমাকে টানুক তিন ধরনের ষড়যন্ত্র আমাকে চারোপাশ থেকে গ্রাস করে রাখছে এক হচ্ছে শয়তানের ষড়যন্ত্র এক হচ্ছে নিজের নফসের ষড়যন্ত্র এক হচ্ছে আপনজনদের ষড়যন্ত্র যারা নানামুখী হয়ে আমার জান্নাতের সেই মুসলিম পথ থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে রকম পন্থায় নানা পদ্ধতিতে মেহনত করে গিয়েছে আমি কোনো দিন তাদের সে কথায় কান দিইনি আমি কালিমা পড়েছি কালিমার যে পথ সেই পথ রক্তাক্ত পথ হোক আমি সে পথ মারাতে প্রস্তুত ছিলাম কালিমার ওই পথ ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক সে পথ গ্রহণ করার জন্যে আমি কোনো দ্বিধাগ্রস্ত ছিলাম না আলহামদুলিল্লাহ আমি চলেছি আমি আল্লাহকে রাজি করতে চাই সাহাবায় কারাম যেমনটি করেছেন হজওয়াই আহজাব এর মধ্যে আহজাবের যুদ্ধের মধ্যে যখন সাহাবায়েক রাম কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলেন চারদিক থেকে গ্রাউ করে ফেলা হয়েছে সমস্ত গ্রুপ আহজাব মানে হিজবুনের বহু বচন সমস্ত গ্রুপ যৌথ বাহিনী বর্তমান দুনিয়ার পরিভাষায় যদি বলতে চাই যৌথ বাহিনী যখন মদিনায় আক্রমণ করলো সাহাবায়ক রাম যখন কঠিন অবস্থার মুখোমুখি সাহাবায়ক রামের কাছে ওইরকম অস্ত্র শস্ত্র ছিল না মানুষের সংখ্যাও তো অমন ছিল না যে এই সমস্ত গ্রুপকে প্রতিরোধ করার মতো ক্ষমতাও তো তাদের ছিল না বাহ্যিকভাবে রব্বুল আলমিনের রহমত তো তাদের সাথে ছিল সেটা তো ভিন্ন কথা রব্বুল আলমিনের সেই রহমত তো তখনই আসে যখন সেই আস্থা সেই অবিচলতা এবং রব্বুল আলমিনের উপর সেই ইমান ইয়কিন যখন দৃঢ় হয় অন্তরের মধ্যে তখনই না রবুল আলমিনের রহমত আসে সেই সাহাবেক রামের সেই দৃঢ়তা ছিল বলেই সেই সমস্ত কঠিন মুহূর্তে ওর্বুল আলমিন তাদেরকে সহযোগিতা করেছেন রব্বুল আলমিন বলছেন اور رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا رب العالمين کافردر کے رد کر دیے ہیں তাদেরকে বিতারণ করেছেন তারা ભાગতে বাধ্য হয়েছে বিভিন্ন জায়গায় ই রব্বুল العالمين এই কথাগুলো বলেছেন মুমিনরা যখনই ইসতিকামাত যখনই দৃঢ়তার সাথে কাজ করেছে যখনই আল্লাহর হুকুমের সামনে আল্লাহ বলেন আমার হুকুমের সামনে যখনই তারা দৃঢ় ছিল আমার রজ্জুকে আর রশীকে যখন তারা আঁকড়ে ধরেছে তখনই আমি তাদেরকে দৃঢ়তা দান করেছি তাদেরকে হেফাজত করেছি আমি আল্লাহ ওয়াদা করছি যারা এইভাবে তাদের ব্যক্তি জীবনে তাদের সমস্ত জীবনে যখন আমার হুকুমকে ওইভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে ওই কঠিন মুহূর্তে তাতে নজ্জালু আলিহিমুল মালাহিকা ফেরেস তারা তার কাছে চলে আসবে মৃত্যুর আগে এসে শয়তানকে তাড়িয়ে দিবে আর তাকে বলবে আল্লাহ খৌফুন আলিহিম আলাইহমিয়াহ জানুন কোনো টেনশন নাই দুনিয়ায় আপনার সন্তান আপনার আপন ছেড়ে যাচ্ছেন তার জন্য কোনো টেনশন নাই তার জিম্মাদার আমরা আখড়াতে আপনি যাবেন কোনো টেনশন নাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার সাথে আছি ইনশা আল্লাহ তাহলে প্রিয় জান্নাতের ওই মসৃণ পথে আমরা চলতে চাই জাহান্নাম থেকে মুক্তি চাই শয়তানের যে সমস্ত বাধাগুলো আছে ওই বাধাগুলো ডিং গেতে চাই ওই কঠিন আক্রমণের সময়ও শয়তান যাতে বিতাড়িত হয় সেই ব্যবস্থাও আমরা করতে চাই সেটা হচ্ছে ইস্তেকামা সেটা হচ্ছে দৃঢ়তা জীবনের যে কোনো কঠিন মুহুর্তেই আল্লাহর হুকুমকে আমি আঁকড়ে থাকবো ইনশা আল্লাহ তবেই আল্লাহ ওয়াদা করছেন মৃত্যুর সময় তোমার ইমানের হেফাজতের দায়িত্ব আমার প্রিয় বন্ধুগণ তাই আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে আক্রে থাকি তাহলেই আমরা আখেরাতে আমাদের জন্য নির্ধারিত জান্নাতের দখল আমরা বুঝে নিতে পারব আল্লাহ তাল আমাদেরকে সে তৌফিক এনায়ত করেন পরবর্তী পর্বে আবারও এমন একটি আলোচনায় আমাদের সাথে সঠিক থাকার জন্য আন্তরিক অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি وما توفيقه إلا بالله والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন স্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা আহকাম হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর